সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতি ভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়া অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের আখলা কুন্নবী সল্ল্লাহু আলী ওয়া এই অনুষ্ঠানে সকল ফুলের সৌরভ জেঠায় এসে একত্রিত হয়েছে সকল বিশ্ব মানবের উত্তম চরিত্র যেই ব্যক্তির চরিত্রে এসে সমাহার ঘটেছে বিশ্বের সকল নবী রাসুলদের আদর্শ বৈশিষ্ট্য যে চরিত্রের মাঝে ফুটে উঠেছে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম আর এজন্যই তো আল্লা সুবাহ ঘোষণা দিয়েছেন লাকাদ ফি হাসানা অবশ্যই হ্যাঁ মানব সম্প্রদায় তোমাদের জন্য অনুসরণীয় অনুপম আদর্শ রয়েছে বিশ্বনবীর চরিত্রে এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে রাসুল চরিত্রের সুন্দর সৌন্দর্যময় মহিমাগুলো উপস্থাপন করার জন্য আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে যারা আমাদের সঙ্গে আছেন প্রথমে আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাম পাশে আছেন ডক্টর শেখ মুসলিহদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আছেন অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর আহমদুল্লাহ রাসুল চরিত্র বিশ্ব মানবের জন্য এক মহানিয়ামত মানুষ কোন চরিত্রকে তার নিজের জন্য আদর্শ হিসাবে মডেল হিসাবে গ্রহণ করবেন পৃথিবীর অঙ্গমঞ্চে বহু মানবের আগমন ঘটেছে কিন্তু একজন মানুষই যার চরিত্রে সমস্ত উত্তম গুণাবলীর সমাহার ঘটেছে এবং এই গুণাবলীগুলি পরিপূর্ণতা পেয়েছে তো এই যে রাসুলের চরিত্রে বিশ্বের সমস্ত গুণাবলীগুলোর সমাহার ঘটেছে আমরা যদি এখানে আম্বি আলাই হিমুসাল্লা জীবনের দিকে একটু তাকাই তাহলে দেখব এক একজন নবীর জীবনে এক একটি বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠেছিল তো আমরা ইউসুফ আব্দুল মজিদ আসব এই বিষয়টা নিয়ে যে রাসুল চরিত্রে আম্বিয়া আলাহিমসাল্লা তু আসাল্লামদের যে এক একজন নবীর চরিত্রে কিন্তু এক একটি বৈশিষ্ট্য আমরা দেখেছি ব্যাপকভাবে ফুটে উঠেছিল এইসব বৈশিষ্ট্যগুলো রাসুলের চরিত্রে আমরা কিভাবে এক জায়গায় সমাহার হিসাবে দেখতে পাই রসুলের কারিবাহী আল্লাহ বাহ্যিক সৌন্দর্য দিয়ে সমৃদ্ধ করেছিলেন তিনি বলেন যে আমি যখন গিয়েছিলাম তখন সোনাকাম্বিয়াকে আমি আসমানে আসমানে দেখেছিলাম আমার সাক্ষাৎ হয়েছিল তো সেখানে হাজর ইউসুফ আলহিসের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন রসুলের কারিফ সাল্লসাদ করেন যে ওয়া সত্রুল হোসন তো ইসুম আলাহি সাল্লাম তিনি রূপ যে সর্বাধিক হিসাবে খ্যাত আমরা সবাই জানি কিন্তু রসুলের কারিমসাল্লাম তিনি ও তিনি বলেছেন যে আন আমলাহ যে আমার রূপ সৌন্দর্য হয়তো ইউসুফ আলি সালসাল্লামের চেয়েও বেশি তো এইভাবে ইসুফ আলাইসাল্লামের যে হোসন সেটা তার ছিল এবং হজরত ইব্রাহিম আলি সাল্লাম যে আগুনে নিক্ষিপ্ত হয়ে ধারণ করেছে কত বিক্ষত করলো রক্তাক্ত হয়ে যখন তিনি ক্লান্ত শ্লান্ত অবস্থায় বসেছিলেন তখন স্বাভাবিক ভাবে আমরা দেখতে পাই যে তখন এই সমস্ত পরিস্থিতিতে একটা বা নেওয়ার যে আমাকে আমি আসছি তাদের কল্যাণে আর তারা আমাকে এরকম করলো তখন যে দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে নিষ্পেষিত করে দেবো আপনার অনুমতির প্রয়োজন তখন রসুলের কারিম সাল্লি কি ধৈর্য ধৈর্য কি মহানুভবতা মানুষের প্রতি যে তার এটাও তো অগ্নি পরীক্ষার চাই মনে করি কম কঠিন পরিস্থিতিতে যে এদেরকে ধ্বংস করে দিলে তো এরা আন্ডা বাচ্চা সবসহ ধ্বংস হয়ে যাবে আমি আমি সেই দোয়া করব না আমি সেই ধরনের আমি করতে চাই না তবে আমি আশাবাদী যে আল্লাহ তালা যদি এরা মুসলমান নাও হয় এদের পরবর্তী প্রজন্ম তারা ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহর ইবাদত করবে এবং আমার প্রদর্শন করেছেন অন্য পৃথিবীর রাখতে আমার মনে হয় সক্ষম হতে পারে ধন্যবাদ আসলে তো রাসুল চরিত্রের যে এই যে বৈশিষ্ট্য এই একজন মানুষের জন্য এক মহানে আমত তাই না রাসুল আমাদের কাছে আমাদের পিতা আমাদের সন্তানের চেয়েও অনেক বেশি প্রিয় এবং তাকে ভালোবাসতে হবে আলোকে আমরা একটা চরিত্র বললে হয়তোবা দর্শক মন্ডলের জন্য সুন্দর হবেছেন যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে তার নিজের চেয়ে তার পিতা মাতার চেয়ে এবং সমস্ত মানুষের প্রিয় না মনে করছে ভালো না বসছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না আমরা চরিত্রের আলোচনা করে এভাবে বুঝতে পারি যে তার অনেক আদর্শ আমাদের কাছে আছে তার একটা বড় আদর্শ হচ্ছে যে তার সুন্দর চরিত্র যদি আমাদের জীবনে না আনতে পারি তাহলে আমরা ঠিক তেমনই একজন পূর্ণ মুমিন হতে পারবো জি আমরা এখানে তার আদর্শ অনেক তার মধ্যে একটা আদর্শ পেশ করতে পারি যে একদা এক পল্লীর মানুষ মসজিদে ঢোকে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো তো সাহাবিগুন তখন ছোটাছুটি করে তার দিকে আগে গেলেন এইটা কি এটা কেমন হলো কেমন মসজিদে পেশাব করো তোমরা থামো তাকে পেশাব করার সুযোগ দাও তো তার যখন পেশাব করা হয়ে গেল তখন আল্লাহর নবী বললেন যে এটা মসজিদ এখানে পেশাব করতে হয় না এটা হলো তাসবি তাহলিল জিকির আজকার কোরন্ত জায়গা আর যারা সঙ্গী সাথী সাথে ছিলেন তাদেরকে বললেন তোমরা শোনো এক বালতি পানি নিয়ে এসে এই পেশাবের উপরে ঢেলে দাও আমরা এখানে আসলে দর্শক মন্ডলের কাছে পেশ করতে পারি দেখুন কত বড় ভদ্র মানুষ তিনি আল্লাহ একজন মানুষ মসজিদে পেশাব করে দিল এই যে প্রস্তাব করতেছিল আমরা এখানে যেটা মূলত হাদিস্টাতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষণীয় কি আদর্শ হিসেবে আমাদের এখানে সবচেয়ে বড় যে আমরা আদর্শ কত বড় যে তিনি তাকে বললেন তিনি ওই মানুষের সামনে তার আদর্শটাকে ওইভাবে ধারণ করা মানুষের জ্ঞানের পরিমাপ করে তার সাথে মানে প্রত্যেকটা আদর্শ যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো আমাদের একটি ছোট্ট বিরতিতে যাওয়ার আমরা এই ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠানে ফিরে আসবো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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন রং ধনু মাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोमिन बंदार निजे क्यालमी रंगे रंजित कर जीवन रंग मंगलवार रत दस टेबंप्रचार सकाल साढ़े आठ टेषेवी मैरेज ओ डि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 জয়েন্ট ডক্টর জাকে দেখুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে আলাইকুম আহমতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আলোচনা শুনছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লামের অনুপম সৌন্দর্যময় চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে এবং আমরা যে পর্যায়ে এসে আলোচনা পৌঁছেছিলাম যে রাসুল সাল্লু আলিহী আসাল্লাম একজন সাধারণ বেদুইন জাজাবর যে ছিল একজন অজ্ঞ অশিক্ষিত ব্যক্তি ভদ্রতা বলে তার কোনো শিক্ষা ছিল না তার সঙ্গে তিনি কী চমৎকার আচরণ করেছেন আসলে এই বিশ্বময় ইসলামকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাসুল সাল্লি ওয়াসাল্লামের এই চমৎকার আচরণিক বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বেদুইন যাযাবরই যখন রাসুলের এই সুন্দর চারিত্রিক আচরণ লক্ষ্য করে একসময় ফিরে এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন তো রাসুলের এই যে চমৎকার আচরণিক বৈশিষ্ট্য কিভাবে মানুষকে মুগ্ধ করেছে এবং তারা ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন এবং এই যে দিকটি আমাদের জন্য যে রাসুলের চরিত্র কিভাবে মানুষকে আকর্ষণ করেছে এটার উপরে শেখ ইউসুফ আমাদেরকে একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ আসলে যে অনুপম অন্দু সুন্দর মহান আদর্শ তিনি পেশ করেছেন সেক্ষেত্রে যদিও রসুলের কারিম সাল একটা হাদিসা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমার ভালোবাসা না হলে তোমরা আদর্শ এরকমই ছিল যে তার সাহচর্য যারাই গিয়েছেন যাওয়ার পরে তাদের ভিতরে স্বতঃ ফুর্ত এই ভালোবাসা তারা অনুভব করেছে নিজের বাবার কাছে তারা অনেক প্রাচুর্য অনেক সুখে জাগতিক দিক থেকে অনেক সুবিধায় তারা ছিলেন কিন্তু সমস্ত সুবিধাকে বিসর্জনী কাছে তারা এসেছেন কাঠ হয়ে যায় তখন পানির দিকে কি আকর্ষণ পানি পান করার কি আকর্ষণ তার চেয়েও বেশি আকর্ষণ বোধ করতেন রসুলের কারিমের সাক্ষাৎ সাক্ষাৎ এমনকি ক্ষুদার যন্ত্রণা ভুলে যেতেন যে যে কে রক্ষা করবার জন্য নিজের দেহ দিয়ে তারা ঢাল বানিয়ে ঢাল বানিয়ে দেশুল হেফাজত করতেছেন যে কত মুক্ত এরপরে যাওয়ার জন্য তাকে বুঝাচ্ছে যে তুমি এখানে কেন থাকবা পরদেশে যে হয়ে গড়ে ওঠা বা স্বাধীনতা ভোগ করা মানবিক রাইটস গুলো প্রতিষ্ঠিত করা এটা সব মানুষের ভিতরে আছে তো ভেতরে নিশ্চয়ই আছে এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে সে তার পিতামাতার কাছে যে কি আনন্দ পাবে কি সুখ পাবে তার চেয়ে বেশি সুখী মনে করতেছে যে কাছে থাকাকে এবং শান্তির ঠিকানা পিতা মাতার কাছে প্রত্যেক সন্তান তার নিজের শান্তির ঠিকানা খুঁজে পায় কিন্তু রাসুলের কাছে এত চমৎকার সৌন্দর্যময় বৃষ্টি ব্যবহারের আদর্শ সেখানে পিতা মাতা এটা হজরত আনাস ক্ষেত্রেও একই ঘটনার ঘটেছিল এমন কি আসাবে সোফার সাহাভাগন যারা निराश ছিলেন তারা এসে না শুধু রাসুলের محبتে চেহারার দিকে তাকিয়ে যে আপনার মুখের কথা আপনার কাছে একটু বেশি সময় বেশি সময় কথা পর্যন্ত তারা কি ভুলে গিয়েছিল আর মনে হয় এই বিষয়ে আব্দুর রাজ্জাক শেখ পারবেন اناس رضی اللہ تعالی রাসুলের যে আমি কাজ করেছি আমরা তার আগের বাক্য অবশ্য বলতে পারি যে আনাসন বলছেন আমার মা একটা চাদর দুই টুকরা করে অর্ধেক আমাকে পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন দিয়ে আমাকে রাসুলের নিকটে নিয়ে গেলেন যেদিন থেকে উনি আমাকে খাদেম হিসেবে ওখানে রাখছেন বোখারি শরফের হাদিস এভাবে এসেছে উনি নিয়ে গিয়ে বলছেন তার মা বলছেন যাহাজা ক্ষয় দে মোকা ফাদুহু এই যে আনাস আপনার ছোট খাদেম আপনি তার জন্য একটু দোয়া করুন তখন আল্লাহ রসুল মুখে দোয়াটা বললেন আল্লাহ মকতের মালাহু ওয়ালাদাহু ওয়া তেল তাহ ও লাহু আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো তার অর্থ সম্পদ বেশি করে দাও তুমি যাকে তাকে যা রুজি দিয়েছ তাতে বরকত দাও হ্যাঁ তুমি তাকে মাফ করো তা আমরা যেটা বলতে চাচ্ছ বাড়িয়ে দাও জি অর্থ সম্পদ সন্ধান বেশি করে দাও এই যে সেদিন থেকে আনাস রাজি আল্লাহ তালাহ করতে লাগলেন রাসুলের খিদমাতে থাকলেন আনাস রাজে তখন বলছেন যে দশ বছরের মধ্যে আমাকে কোনো দিন বলেননি লিমা ফালতা এমন ঘটনা ঘটেনি তা নয় তা তো নয় আমরা এই হাদিস যদি আসলে দর্শক মন্ডলী বুঝাতে পারি বা এই হাদিসটা সামনে রেখে যদি রাসলের চালচলন রাসলের বৈশিষ্ট্য এই হাজ আনাস এই দশ বছরের সেবার ঘটনাকে সামনে নিয়ে আমি ডক্টর লোকমানের কাছে বলবো যে আমরা তো আজকের যে যুগে এই পৃথিবীতে আগমন করেছি রাসুলের উম্মা হওয়ার আমরা সৌভাগ্য অর্জন করেছি কিন্তু আমরা কিন্তু আরেক দিক থেকে বলতে পারি বঞ্চিত হয়েছি প্রতি মহব্বত বা তার যে অনুপম চরিত্রকে নিজেদের জীবনে অনুশীলন করে আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি ধন্যবাদ মাননীয় উপস্থাপক এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার দাবিদার সংক্ষিপ্ত যদি আমরা যদিটাকে আলোচনা করি তাহলে এরকম হবে যে পুরা যেহেতু আমাদের জন্য একটা অনুপম আদর্শ যেটা আপনি উপস্থাপনায় বলেছেন যে আল্লাহ নিজেই বলেছেন লাগাত কান আল্লা কুমফিরাসুল্লাহাত হাসানা যে সর্বোত্তম আদর্শ তার জীবনে রেখে দেওয়া আছে এবং যে কোনো মানুষই কিন্তু যখন ভালো কিছু হতে চায় ভালো কিছু করতে চায় অথবা প্রগ্রেস হতে চায় তখন একটা মডেল সামনে রাখে যে কোনো আদর্শ তার সামনে না থাকলে নিজেকে শুধু কথামালার উপরে নীতিমালার উপরে গড়ে তোলা কিন্তু অত্যন্ত দূর হওয়া অত্যন্ত কঠিন বিষয় যার জন্য আমরা দেখব যে অন্যান্য যত ধর্মগুলো আছে ওই ধর্মগুলোতে যত ধর্ম ধর্মবাণী আছে এটা তো খুবই ভালো কথা কিন্তু সেই বাণী পালন করে নিজেকে চরিত্রবান করা এটা কিন্তু অনেকটা দূরও হয়েছে এই যে সেখানে মডেল বা আদর্শটা নাই যেমন ধরেন আমি একটা বলি যে বৌদ্ধ ধর্মে যেখানে বলা আছে যে সব কিছু ত্যাগেই তার মহত্ব লাভ হবে এই নির্বাণে দুনিয়ার সব কিছুর থেকে আপনি বৈরাগ্য হয়ে ওই জীবন লাভ করবেন তবেই আপনি সিদ্ধি লাভ করবেন কিন্তু এই ধর্মটা যদি ধরেন আপনি সমস্ত মানুষ মনে করে যে না এটাই সিদ্ধি লাভ হবে এবং কে মানুষ কোন মানুষ না চায় যে আমি সিদ্ধি লাভ করব না তাহলে দেখা যাবে কি পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু বৈরাগী হয়ে জঙ্গলে বসবাস করতে শুরু করে দেবে এই দুনিয়া কিন্তু আর দুনিয়া থাকবে না তখন তো তাহলে ওখানে বাণী আছে ঠিক আছে কিন্তু বাণীটা কিভাবে পালন করা যাবে এইরকম বাস্তব নমুনা কিন্তু ওখানে নাই তো এই জন্য আমাদের মোহান তো এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এরকম প্রশ্নাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা আইসার রাজালকে করা হয়েছিল যে আমরা এই পুরা জীবন হিসেবে দিবে কিভাবে দরকার সারা জিন্দগি তে শুধু একজন মানুষের জন্য তো না আদর্শটা আদর্শটা সারা পৃথিবীর জন্য তখন উনি বললেন যে তোমরা কি কোরআন পড়ো না তোমরা বলে যে হ্যাঁ কোরআন তো পড়ি তখন উনি বলেন হুলুকুল কোরআন ওনার এই সারা জীবনের তুমি মডেল যদি চাও তাহলে সেটা তো কোরআন যতদিন পৃথিবী আছে ততদিন কোরআন আছে সুতরাং ওই মডেল সংগ্রহ করা আমাদের জন্য ধন্যবাদ ডক্টর লোকমানকে যে রাসুলের শিক্ষাকে যথাযথভাবে জীবনে অনুশীলন করা এবং রাসুলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিজের জীবনে বিনা বাক্যে গ্রহণ করা এটাই বর্তমান সময় রাসুলের প্রতি গভীর ভালোবাসা আছে রাসুলের সন্না অনুসরণের মধ্য দিয়েই এবং রাসুল চরিত্রের যে চমৎকার বৈশিষ্ট্যগুলো আছে শিক্ষা সেগুলোকে তার শিক্ষাকে গ্রহণ করে নিজের জীবনকে পরিচালিত করা এটি হচ্ছে রাসুলের প্রতি কোরআন বিধান বাস্তবায়ন করা এটাই হচ্ছে রাসুলের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ করা অথচ আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যাচ্ছে যে রাসুলের শিক্ষা নেই রাসুলের আদর্শ নেই রাসুলের যে চারিত্রিক দৃঢ়তা বৈশিষ্ট্য মানুষের ভিতরে আমানতদারি বিশ্বস্ততা সততা তৈরি করার কথা এগুলো বহুলাংশেই দেখা যায় যে মানুষের ভিতরে অনুপস্থিত কিন্তু বাহ্যিক আনুষ্ঠানিকতা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে অনেক ক্ষেত্রেই রাসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের এক ধরনের মহড়া অনুষ্ঠিত হয় আমরা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। রাসুলকে অবশ্যই তার অনুসরণের জন্য আমাদেরকে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করতে হবে আর তার অনুসরণটি হচ্ছে তার শিক্ষা এবং তার আদর্শের অনুসরণ আল্লাপাক আমাদেরকে রাসুলের শিক্ষা এবং আদর্শ অনুসরণ করে সত্যিকারে রাসুলের উম্মা হওয়ার যোগ্যতা দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের সঙ্গে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আলোচনা উপস্থাপনায় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক उल्लेख करम खंडे कि नंबर तिर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 उपासना करें ताके सुराई खलास दिए जाते गोष्टी पाथर बीला मानव